আলহামদুলিল্ আলহামদুলিল্লা রবিলামসাল রসুলিলাম ফজ্ তিসমিহমান দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর নৈকট্য লাভের উপায় বিষয়ের ওপরে আল্লাহ সুবাহা হুয়া তালা আল্লাহর নৈকট্য লাভের জন্য যে গুণ বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এবং সুরা আল আসারের ভিত্তিতে যে চারটি গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেই চারটি গুণ বৈশিষ্ট্যের মধ্যে এই মান অর্থাৎ আল্লাহর প্রতি এবং বাকি আরো পাঁচটা বিষয়ের প্রতি যে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তার মধ্যে আল্লাহর উপরে যে ইমান সেই বিষয়টার আমরা আলোচনা করছিলাম আমরা জানি আদম আলি সাল্লাম থেকে শুরু করে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়া পর্যন্ত যতগুলো নবী এবং রসুল এই পৃথিবীতে এসছিলেন তাদের প্রত্যেকের প্রিন্সিপাল প্রত্যেকের লক্ষ্য প্রত্যেকের দাওয়াতের একটাই লক্ষ্য ছিল সেটা হচ্ছে লাহা ইহ নো গ্লাহ কোনো উপাস্য নেই কোনো ইল্ নেই কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া তাহলে এই যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নেই সেটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে হবে তহিদ অর্থাৎ একত্ববাদ এবং এই তহিদের প্রতি ইমান যদি আমাদের না থাকে একত্ববাদের প্রতি যদি ইমান আমাদের না থাকে তাহলে আমরা কখনোই আল্লাহ্য লাভ করতে পারব না অর্থাৎ যে ক্রাইটেরিয়া ফার্স্ট বা বিষয় সেটা হচ্ছে আমাকে আগে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিতে হবে এবং প্রত্যেক নবী এবং রসুলের এটাই দাওয়াতের মূল লক্ষ্য ছিল যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা আর কারো বন্দেগি করবে না বিভিন্ন নবী এবং রসুলের যে সেরিয়েতের যে কারণ সেরিয়তের যে নিয়ম সেটা চেঞ্জ হয়েছে সেটা পরিবর্তন হয়েছে এবার যে নবী যে সম্প্রদায়ের জন্য এসছিলেন সেই সম্প্রদায়ের জন্য সীমিত অবস্থায় ছিলেন এবং তার যে রুলস এবং রেগুলেশন সেটাও সেই সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ ছিল এবং তাদের প্রত্যেকের এই সেরিয়েতের বিধান সেরিয়েতের কারণ বিভিন্ন নবীর যুগে এই পরিবর্তন হলেও তাদের প্রথম যেটা দায়িত্ব দেয়া হয়েছিল প্রথম যে কর্তব্য তাদের ছিল দায়িত্ব যেটা ছিল এই তাওহিদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা কিন্তু আদম আলী আসালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত কারও মধ্যে কোনো মত বা মতভেদ ছিল না কোরআন শরীফে প্রায় সাড়ে ছ আয়াত আছে এবং এই সাড়ে ছ আয়াত আমাদের শেষ নবীর উপরে একবারে নাজিল হয়ে যায়নি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সিচুয়েশনে কন্ডিশনে আমাদের শেষ নবীর যে সময় যে সুরার যে প্রয়োজন হয়েছে সেই কন্ডিশন অনুযায়ী কাফির এবং মুশরিক আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামকে এসে প্রশ্ন করলো যে তুমি যে আল্লাহর ইবাদতবন্দিকে করার কথা বলছো আমরা যে এতগুলো দেবদেবীর পূজা করছি তুমি যে এক আল্লাহর কথাই বলছো সেই আল্লাহ কে আল্লা পরি শেষ নবীকে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হতেন যদি সেই প্রশ্নের উত্তর জানা থাকতো সঙ্গে সঙ্গে তিনি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতেন কিন্তু যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকতো তিনি চুপ থেকে যেতেন এবং ওয়েট করতেন অপেক্ষা করতেন যে হয়তো আল্লাহ শুভা না হওয়া তাহিন করবেন সেই রকম ঘটনাটাই ঘটেছিল সেই কাফের মুশ্রিকরা যখন অভি সাহেবকে এসে এই একটা উদ্ভট কোশ্চেন করে বসলো আল্লাহ আল্লাহ আল্লাহকে তার বংশ পরিচয় কি কিন্তু আল্লাহ পাকবুল আলমের সবচেয়ে বড় প্ল্যানার তিনি সঙ্গে সঙ্গে জিবরিল আলহ ইসলামকে পাঠালেন শেষ নবীর কাছে দিয়ে এই সুরা এখলাস এর যে চারটা আয়াত আছে এই আয়াতগুলো আমাদের শেষ নবীর উপরে অবতীর্ণ করা হলো প্রত্যেকটা আয়াতের তাদের যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর এই চারটা আয়াতে কমপ্লিট করে দেওয়া হয়েছে বলুন আমাদের শেষ নবীকে বলা হচ্ছে এক এবং অদ্বিতীয় অর্থাৎ তারা যে প্রশ্ন করেছিল হুইজ আল্লাহ আল্লাহকে ফার্স্ট আয়াতে উত্তর দেওয়া হচ্ছে আল্লাহ হুসামাদ তিনি কারো উপর নির্ভরশীল নন সকলেই তার উপরে নির্ভরশীল অর্থাৎ আল্লাহ তিনি যার উপরে सकल के निर्भर करते हैं निर्भरशील थिओलजी बोला स्टाडीजियन धर्मे गवेषणा धर्मे स्टाडी अर्थात ईश्वर स्रस्टा भगवान सम्पर्द भगवान के हे पर তার বিচার বিশ্লেষণ যদি আমাদের করতে হয় তাহলে এই ভিত্তিতে যদি আমরা বিচার করি তাহলে আমাদের শেষ এই সুরা এখলাস নাইজের করে বলে দিলেন যে তারা যে জিজ্ঞেস করছে আমার সম্পর্কে আল্লাহ সম্পর্কে তুমি তাদের বলে দাও যে তিনি আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয় তিনি কারো উপর নির্ভরশীল নন সকলেই তার উপর নির্ভরশীল এবং তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো দ্বারা জন্ম লাভ করেননি এই আয়াতটাও আমাদের আরো বেশি উত্তর দিতে সুবিধা হয় কারণ খ্রিশ্চান ধর্মে যে ঈশা আলহ সাল আসলামকে আল্লাহ পুত্র বলে সম্বোধন করা হয় সেখানেও এই আয়তের উত্তর দেওয়া হচ্ছে যে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো দ্বারা জন্ম লাভ করেননি এবং কাউকে আমরা আল্লাহর সাথে তুলনা করতে পারি না এই তহিদকে তিন ভাগে বিভক্ত করা হয় তহিদ আর রুবু তহিদ আল আসমা প্রতিপালক হিসেবে ইমান আরমো যার প্রতি তিনি একজনই হবেন তিনি হবেন সেই মহান আল্লাহ সুবাহ এবং আমরা যদি দেখি যে সেই রব বা প্রতিপালক বাংলাতে বললে আরবিতে হচ্ছে রব এই রব বলে আমরা যাকে ডাকি এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানা হা তালার একটা গুণবাচক নামের মধ্যেও পড়ছে তাহলে সেই রব বা প্রতিপালক তিনি হবেন যিনি এক এবং অদ্বিতীয়। তারপরে দ্বিতীয় নম্বরে যেটা বলা হচ্ছে তাহিদ আল আসমা ওয়া সিফাত আসমা ইসিম শব্দ থেকে এসেছে। তাদের অর্থ হচ্ছে নাম ও সিফাত সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণবাচক অর্থাৎ আল্লাহ সুহানা হা তালার অনেকগুলো গুনবাচক নাম আছে चक नाम सतर नम्बर सुरार एक दस नम्बर आयते अल्लाह अल्ला के अल्लाह डाको रहमान अथवा रहीम डाको তবে আল্লাহ শুভানা হওয়া তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তাহলে এই সমস্ত আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহকে আমরা আল্লাহ ছাড়া অন্যান্য যে সমস্ত গুণবাচক নাম আছে তবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে হতে হবে সেই নামগুলো নিয়ে আমরা আল্লাহকে ডাকতে পারি আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাই বা মোনাজাত করি প্রার্থনা করি তখন আল্লাহ ছাড়া অন্য নাম নিয়ে তাকে ডাকতে পারি তাহলে এই যে ইমান এই যে বিশ্বাস তহিদের যে কনসেপশন আমরা আল্লাহ নাম দিয়ে অন্যান্য নামেও যে ডাকতে পারি সেটাও আল্লাহ সুবহানাহ তাল্লা কোরআন মজিদের মধ্যে বলছেন তহিদের তিন নম্বর যেটা ভাগ হচ্ছে এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তহিদের উপরে ইমান আনার ক্ষেত্রে এই তহিদের তিন নম্বর যেটা ভাগ বা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তহিদ আল ইবাদা তহিদ সেই একত্ববাদ আর এইবাদা শব্দটা আধ শব্দ থেকে এসছে আবধ মানে হচ্ছে আল্লাহর বান্দা তাহলে এইবাদা হচ্ছে উপাসনা করা আল্লাহর ইবাদত বান্দিগি করা তাহলে আমরা যার ইবাদত বান্দিগি করব। যার সামনে আমরা সিস করব। যার সামনে মাথানত করব। তিনি একজনই হবেন তহিদ আল ইবাদা তাহলে এই যে তহিদ যে কনসেপশন তহিদের যে ধারণা তিনটে ভাগ এই তিনটে ভাগের যে ক্রাইটেরিয়া সেটার উপরে তহিদ আল ইবাদা অর্থাৎ আল্লাহ সুবাহতী করা আমরা জানি আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম যখন ইসলামের দাবাত দিতেন সেই মক্কা শরীফে এবং এখনো আমরা আমাদের বর্তমান সমাজেও সেই রকম বিশ্বাসের লোক আমরা দেখতে পাই যে তারা আল্লাহকে রব বলে স্বীকার করে কোরআন শরীফে অনেক জায়গায় এসছে যে আল্লাহ নবীকে বলা হচ্ছে যে তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো সেই সমস্ত কাফের মশ্রিকরা যারা এখনো সেই বুধ পূজা বা মূর্তি পূজা করে তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো আসমান এবং তাহলে তারা বলবে আল্লাহ অর্থাৎ তাহিদ আর রুবুয়ার উপরে তাদের ফেত বা তাদের বিশ্বাস ছিল কিন্তু যখনই তাহিদ আল ইবাদার কথা তাদের বলা হতো যে তোমরা আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত বন্দিগি করবে না আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করবে না এবং তোমরা এমন জিনিসের সামনে মাথা নত করছো না তারা না তোমাদের কোনো ক্ষতি করতে পারে না তোমাদের কোনো উপকারে আসে তাহলে সেই সমস্ত জিনিসের সামনে তোমরা মাথা নত করবে না এই যে মেসেজ এই উপদেশ যখনই তাদেরকে দেয়া হতো তখনই তারা আবার সেই পূর্বের যে বিশ্বাস অর্থাৎ নিজেদের বাপ দাদাদের যে বিশ্বাস এবং সেটাই তারা বাহানা করে যে আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিই কিন্তু আমাদের পূর্বপুরুষরা যে ইবাদতী করে এসছে যে মূর্তি পূজা করেছে। সেটা যেহেতু তারা ওটাকে ভুলে যেতে পারি না তবে সুপ্রিয় দর্শক মন্ডলী ছোট্টুল্লাহ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 शुक्रवार रत दस टेब्रचार सकाल साढ़े पाक तुम्हारे मृत जीवर मंस और शोर अबारेट गे ईमानदार गण তোমরা হেদাযেতে পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না পশ্চিমের মালিক কোনুদ নেই আল্লাহ যে আইন নাজির করেছেন তার বিপরীতে কেউ যদি আইন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা বৈধ হবে जानते होले देखुन, देख इन श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगार सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग से पीस टी समानता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 দেবে ইমানোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 যে ইবাদতী করে করেছে যে মূর্তি পূজা করেছে। সেটা যেহেতু তারা করেছে এসছে সুতরাং আমরা ওটাকে ভুলে যেতে পারি না কিন্তু যদি কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম হোক অথবা অমুসলিম হোক মুসলিমদের মধ্যে যদি এরকম কোন ধারণা থাকে আমরা তাহিদ আর রুবুয়ার প্রতি যদি ইমান আনি তাওহিদ আল আসমাওয়া সিফাতের প্রতি যদি আমাদের ইমান থাকে কিন্তু তাওহিদ আল ইবাদত করতে গিয়ে যদি আমরা ভুল করে বসি তাহলে কিন্তু সেখানে আমরা সেই আবার কোন হ্রাস পেতে থাকে বৃদ্ধি আমাদের ইমান তখনই পাবে যখন আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক চলাফেরা করব। যখন আমরা ইসলামিক মজলিসে বসা ওঠা করব কোরআন হাদিস নিয়ে আলোচনা করব। তখনই আমার ইমানের স্প্রিট ইমানের যে আভিজাত ইমানের যে ক্ষমতা সেটা বজায় থাকবে আর যদি আমি কোরআন হাদিস থেকে গাফিল হয়ে যাই কোনো মজলিসে কোনো ইসলামিক আলোচনায় কারো সাথে ইসলামের কোন একটা বিষয় নিয়ে অংশগ্রহণ করা থেকে যদি আমি কুণ্ঠাবোধ করি নিজের বুদ্ধি বা নিজের গৌরব নিয়ে যদি নিজের মন মতো খেয়াল খুশি মতো আমি চলাফেরা করি তাহলে আমরা তখনই আমাদের ইমানের ঘাটতি হয়ে যায়। আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম সেই বোখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন কিতাবুল ইমানের পনেরো নম্বর হাদিসে जो मिश्रता इमान मिश्रता कीमान मिश्रता कीर्जन करा जे अल्ला अल्ला से नबी साहेब हदीसर मध्य बोलिए जो क्यक्र का अल्लाह एल्ला रसुल सब चाहे बी पचंद तक ही बुझते हैं से इमान मिश्रता अर्जन करते पेड़ द्वित नम्बर हे जदि का भलोबाशे से आल्लर उद्देश्य आल्ला के खुशी करार उदेश्य से भल्कि तीन नम्बर बला हे से आगुन के बेचे थार चा कर रकम ही आल्लाफरी आल्ला शरीक करा आल्ला के अविश्वास कराता दूरे थे अर्थात इमान मिष्टता अर्जन करते हैं आल्लाह अल्लाहर रसुल के फार्ष्ट सब चाहिए ख्याल रखते जमीन आगुन के भय पाई आगुन थे सब समय परित्राण पे चाहिए बेचे थकते चाहिए ठीक ओर ही आल्लर सारिक कराओ दूरे थकते हैं तेल ये समस्त विषय गोदी মনের মধ্যে রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের ইমানের যে যজ্বা ইমানের যে স্পিড সেটা সবসময় বৃদ্ধি পেতে থাকবে ইমানের ঘাটতি হবে না আমরা দুনিয়াবী ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোনো জিনিস কোন যদি ইলেকট্রনিক জিনিস বিশেষ করে আজকাল আমরা প্রত্যেকটা মানুষ মোবাইলের সাথে অতপ্রতভাবে জড়িত মোবাইল আমরা ব্যবহার করছি যখনই চার্জ কমে যায় আবার সেটাকে চার্জ দিতে হয় কারণ চার্জ যদি না থাকে তাহলে আমার কাছে মোবাইল অকেজ সেটা আমরা কথা বলার জন্য ইউজ করতে পারি না ব্যবহার করতে পারি না ঠিক ওই রকমের কাছাকাছি কোরআন মাজিদের মধ্যে বলছেন যে তখনই মানুষ হেদায়ত প্রাপ্ত হবে এবং তখনই মানুষ এর ইমান বৃদ্ধি পাবে এবং ইমান বৃদ্ধি পেলে তবেই মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে আল্লাহ সুফায় তালা কোরআন মসজিদের মধ্যে সুরা বাকার যারা মুত মুতি তারাই হতে পারবে যাদের ইমান ধরে রাখতে পারবে যারা সবসময় চেষ্টা করবে কি করে আমার ইমান বৃদ্ধি পায় কি করে আল্লাহর প্রতি আমাদের সম্পর্ক সঠিক ভাবে গড়ে ওঠে তাহলে ইমান খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের আমাদের লাভের জন্য হত্যা করা জেনা করা ব্যবীচার করা সুদের ব্যবসা করা কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া কোনো মহিলার নামে মিথ্যা অপবাদ দেওয়া এই যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে আমাদের ইমানকে নষ্ট করার কাজ অর্থাৎ কবিরা গুণা যে সমস্ত কাজগুলোর মাধ্যমে হয় সেই কাজগুলো যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি তাহলে তখনই আমাদের ইমানের ঘাটতি হয়ে যায় তাহলে ইমানের যে প্রথম যে স্টেজ বা আমাদের যার প্রতি ইমান আনতে হবে অর্থাৎ আল্লাহ সুহানা তালার উপরে এই যে তহিদ এমনই একটা বিষয় এবং এই বিষয়ের ওপরেই প্রথম থেকে শেষ পর্যন্ত নবী সাহেবরা সেটারই দাওয়া দিয়েছিলেন এবং সেটার প্রতি গুরুত্ব দিয়েছিলেন সুতরাং আমাদেরকেও বর্তমান যুগে মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলিমের এটা দায়িত্ব এবং কর্তব্য মানুষকে সেই আল্লাহর সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া কারণ এটা এমন একটা বিষয় বিষয়ের মধ্যে আছে একজন আলহি আসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য একটা দেশে পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সেই সাহাবিকে উপদেশ দিয়েছিলেন তুমি যখন সেখানে গিয়ে দাওয়াত দিবে ফার্স্ট যেটা দাওয়াত দিবে সেটাই হচ্ছে তোমার জন্য তাহিদের দাওয়াত একত্রবাদের দাওয়াত এবার তাও বা একত্রে যদি নেয় তাহলে তারপরে তাকে নামাজের উপদেশ দেবে নামাজের কথা বলবে নামাজ এটাও যদি সে মেনে নেয় নামাজ পড়তে আরম্ভ করে তারপরে তাকে জাকাতের উপদেশ দেবে জাকাতের কথা বলবে তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ভাবুন তো এই তাওহিদের ব্যাপারটাকে তাওহিদ বিষয়টাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে इ कथा फार्ष्ट शुरू करना आल्लापर्मप्लीट एक धारणा देवर व्यवस्था करते हैं सम्पर्केहिद सम्पर्केत सामने প্রবেশ করতে হবে প্রথমেই যদি আমি তাকে নামাজের কথা বা রোজার কথা বা হজের কথা বলি তাহলে হয়তো সে বুঝতে অসুবিধা হবে কিন্তু এই একটা বিষয়কে যদি সে মেনে নেয় বা এই বিষয়টাকে বিশ্বাস করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ সে অটোমেটিক তখন নামাজ রোজা হজ জাকাত বাকি যে ইসলামিক যে তালিকা আছে ইসলামের যে পাঁচটা পিলার আছে সেটা এই ইমানের শাখা আছে ইমানের মধ্যে পড়ছে সেই সমস্ত বিষয়গুলো যে ইমান যেমন ছটা বিষয়ের উপরে করতে হবে আবার ইসলামের যে ফাইভ পিলারসুল্লাহ সালামের মধ্যে বলছেন বুনিয়াল রমাজান অর্থাৎ ইসলামের ভিত হচ্ছে পাঁচটির উপর প্রতিষ্ঠিত এক নম্বরই হচ্ছে লাহ মুহম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোন মবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম হচ্ছেন আল্লাহ রসুল তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটাই হচ্ছে ফার্স্ট পিলার অফ দ্য ইসলাম আর এটাই যদি কোনো ব্যক্তি কোনো বান্দা কোনো অমুসলিম এটাকে যদি মেনে নেই এটার প্রতি যদি ইমান নিয়ে আসে তাহলে ইনশাআল্লা পরবর্তী যে ইসলামের পিলারগুলো আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো অটোমেটিক্যালি তখন তার জন্য সহজ হয়ে যাবে আর এই কারণেই নবী সাল্লাহ আলহিাস্লাম সেই সাহাবিকে বললেন যে প্রথমেই তুমি তাকে তহিদের দেওয়া দেবে একত্ববাদের দেওয়া দেবে সেটা যদি মেনে নেই তারপরে তুমি তাকে নামাজের উপদেশ দেবে এবং নামাজ পড়তে যদি শুরু করে দেয় তারপরে তাকে জাকাতের কথা বলবে তাহলে এই সমস্ত যদি এরকম অমুসলিম ভাই এবং বোন থাকে তাদের সামনে অবশ্যই তহিদের যে মেসেজ তহিদের যে বার্তা একত্ববাদের যে বার্তা সেটা অবশ্যই আমাদেরকে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে আমরা নিজেরাই জীবনে কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আমি নিজে কিন্তু একটা দায়িত্ব থেকে পরিত্রাণ বা একটা দায়িত্ব থেকে মুক্ত হচ্ছি কারণ এটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এই তাওহিদ সম্পর্কে অমুসলিমদের কাছে এই আল্লাহ রবুল আলামিনের নৈকট্য লাভ করতে পারব। সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা অবশ্যই আমাদের ইমান কি করে বৃদ্ধি পাবে আমাদের ইমানের স্প্রিট কি করে সব সময় উপরের দিকে উঠবে ডিক্রিজ सब समय ख्याल रखी आल्ला सुबहना स्पीड सब समय जिन बेसिखार तौफिक दान कर তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি ওয়াইর মগ্লহিম লীন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 मंद पथ के निवा करा रविवार सकाल साढ़े डकिर आतरिक बार्ता शत्रु के जय कर मंद के, के प्रतिहत करो तुम देखे जरा तुम बिरोधित करा तुम्हार परम बंधु शत्रु के परित ना वर जय करे जय करी मानवतार समाधान